আবদুল্লাহ ইবনু উমর রদালন হতে বর্ণিত তিনি বলেন সাহাবিগন রসুল্লাহ সাল্লা সঙ্গে অবতরণ করলেন আর তখন তারা এর কূপের পানি মশকে ভরে রাখলেন এবং এ পানি দ্বারা আটা গুলে নিলেন রসল সাল্লাহ সাল্লাম তাদেরকে হুকুম দিলেন তারা ওই কূপ হতে যে পানি ভরে রেখেছে তা যেন ফেলে দেয় আর পানিতে গোলা আটা যেন উটগুলোকে খাওয়ায় আর তিনি তাদের আদেশ করলেন তারা যেন ওই কূপ হতে মশক ভরে যেখান হতে সালি আলাহাল্লাম এর উটনিটি পানি পান করত ওসামাহ রহমতুল্লাহ আলাইহি, নাফি রহমতুল্লাহ আলাইহি হতে হাদিস বর্ণনায় উবায়দুল্লাহ রহমতুল্লা আলহী এর অনুসরণ করেছেন